আসসালামক রহমতুল্লাহ বাদ। আজমাইন আতো ও দর্শক মন্ডলি ধারাবাহিকতার সাথে আমরা আলোচনা শুনে আসতেছি যে হাজি সাহেব জলহাজ মাসের আট তারিখে সে নতুন করে যদি সে তামাত্মকারী হয় এহরাম বাঁধবে আর যারা এফরাদ এবং কেরানকারী কেই ওখান থেকে এহরাম বাঁধা অবস্থায় মেনায় আসবে মেনাতে পাঁচবক্ত সলাৎ কসর অবস্থায় আদায় করবে এবং রাত্রি যাপন করা মিনাতে সুন্নত কোনো ব্যক্তি যদি আট তারিখ দিবাগত রাত্রি অথবা আট তারিখ দিনে যদি মেনায় না পৌঁছে তাহলে সুন্নদ তরক করলো এর জন্য যে তার কোনো ক্ষতি হবে তা না কিন্তু নয় তারিখ সকাল থেকে নিয়ে আরাফায় রওনা হবে আরাফার মাঠে জহর এবং আসর তারা একত্রিত আদায় করবে এবং মাগরীব সূর্য ডুবা পর্যন্ত সেখানে বেশি বেশি দোয়া করবে তো আরাফার মাঠে একটি ভুল যেটা মানুষের করে থাকে সেটা হলেই যে অনেকে সেখানে যাওয়ালের রাহমা নামে একটি পাহাড় সেই পাহাড়ে তারা উঠে ওঠাও স্বভাবের কারণ মনে করে এবং সেখানে তারা অনেক কষ্ট করে হলেও সেখানে উঠে তারা অবস্থান করার চেষ্টা করে যদি চো এ বিষয়ে আল্লাহ নবী সালাম থেকে স্পষ্ট কোনো দলিল বা কোনো ফজিলত পাওয়া যায় না যে জওয়ালের রাহমা উঠে ওখানে অবস্থান করা বা সেখানে দোয়া করা বেশি সবাব এরকম কিছু পাওয়া যায় না বিধায়। পুরাটা আরাফার মাটিই হলো ফজিলতের জায়গা সেখানে যেখানেই দোয়া ইচ্ছা সম্ভব সেখানেই দাঁড়িয়ে এবং বসে দোয়া করা দরকার আর আরেকটা জিনিস সেটা হলেই যে আরাফার মাঠ থেকে সূর্য ডুবার পূর্বে যেন সে কোনো ব্যক্তি ওখান থেকে না আসে এটা খেয়াল করতে হবে কারণ আরাফার মাঠে সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করা ওয়াজীব কিন্তু আমরা অনেকে হাজি সাহেবকে দেখতে পাই তারা সূর্য ডুবার পূর্বে ওখান থেকে তারা রওানা হয়ে চলে আসে এরপরে বলেছি যে নয় তারিখ দেবাগত রাত্রি সূর্য ডুবার পর মাগরিব এবং এশার সলাত আদায় করবে মুজদাল ফাইশ আরাফা থেকে গাড়ি তো আসা যেতে পারে হেঁটেও আসা যেতে পারে মুজদালফা এসে মাগরিব এবং মেশা সরাত জামা আন ওয়াক্কা জমা করবে এবং কসর পরবে এবং ফজরের সরাত মুজদালফাই আদায় করে এরপরে সেখান থেকে দশ তারিখে মেনার উদ্দেশ্যে রওানা হবে এবং মেনাতে দশ তারিখে পাথর মারবে একটি জামরাই ফেসের জামরাই সাতটি পাথর এর পরে সে কোরবানি করবে এবং মাথা কামাবে এবং তবাফ করবে এবং সাই করবে এবং সেখানে বলেছি যে তারতিবকে রাখা সৈন্যতের বিপরীত যদি কিছু ঘটে যায় তাহলে কিছু নেই বুখারি এবং মুসলিমের হাদিস আবদুল্লাহ বিন আমর রাজিয়াল তিনি বলেন সময় ওয়াকা ফর অসুরালাম নাহ আল্লাহ নবী দাঁড়ানো অবস্থায় ছিলেন মেনাতে তো মানুষেরা ওনাকে কিছু মশলা মাসাইল বা প্রয়োজনীয় জিনিস জিজ্ঞাসাবাদ করতেছিলেন বলছেন সেদিন হাজির সাহেবেরা যাই জিজ্ঞাসা করেছে যে আগে তো মাথা নেড়ে করেছি তারপরেও কুরবানি দিয়েছি আগে সাই করেছি তারপরে কুরবানি দিয়েছি এই কাজগুলিকে যে আগে পিছিয়ে করেছি এ বিষয়ে আল্লাহনবীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন ইফ আল ওলা হারাজ কাজ করো কোনো সমস্যা নেই কাজ করো কোনো সমস্যা নেই তো ধারাবাহিকতা ঠিক রাখা এটা শূন্য কিন্তু তার যদি ব্যতিক্রম ঘটে যায় তাহলে এতে কোনো সমস্যা নেই তো দশ তারিখে সম্ভব হলে তওয়াবসাই করবে আর সম্ভব না হলে দশ তারিখে রাত্রি করুক অথবা এগারো তারিখ এগারো তারিখ রাত্রি ১২ তারিখ ১৩ তারিখ যখন ইচ্ছা করতে পারে সমস্যা নেই তো দশ তারিখে মাথানারা করার পর হালালে আহ্বাল হলো এবং তওয়াবসাই শেষ করলে পরিপূর্ণ হালাল হয়ে যাবে দশ তারিখে মেনাতে রাত্রি যাপন করা উয়াজিব দশ তারিখ দিবাগত রাত্রি মিনাতে যাপন করা ওয়া জীব আমাদের দেশের কিছু বইয়ে এটাকে সন্ন্যত বলার কারণে অনেক হাজির সাহেব দশ তারিখ এগারো তারিখ ১২ তারিখে ওনারা মিনারা অবস্থান করেন না মিনাতে অবস্থান করেন না অথবা অনেকেই মিনাচে অবস্থান বলতে তারা একটা বাহানা করে কি করে ক্ষণিকের জন্য মিনা আসে এসে একটু চক্কর দেয় হ্যাঁ মিনায় রাত্রি যাপন হয়ে গেলো আবার ফিরে যায় যে মক্কায় সেখানে অবস্থান করে তো সেই সমস্ত হাজি সাহেব দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলে এই যে জীবনে একবার শত প্রতিজ্ঞার পর লক্ষ টাকা খরচ করে হজ করতে আসছি আর সেই হজটি যদি হজ্ মাবুর না হয় তাহলে এই হজ আমার কোনো কাজে আসবে না আর হজ্জে মাবুরুরের জন্য আল্লাহ নবী সালাম যা করেছে আমাদের তাই করতে হবে এটা আমরা কেউ ওয়াজিব বলি বা সুন্নত বলি তিনি মিনাতে রাত্রি যাপন করেছে আমাদেরও করা। এবং আমাদের আর না হলে অর্ধেকের বেশি অধিকাংশ রাত্রের সময়টা মিনাতে অবস্থান করা এটা ওয়াজিব বিধাই তারা কষ্ট হলেও মেনাতে থাকা দরকার মিনাতে না থেকে মক্কায় বা হোটেলে যে থাকলে আরাম পাওয়া যায় বটে কিন্তু হজের মধ্যে আরামের চাইতে নবী করিম সাহসালামের আনুগত্যের মাধ্যমে হজটা পরিপূর্ণ করা এটা বেশি প্রয়োজনীয় দরকার তো দশ তারিখ দিবাগত রাত্রি মেনাতে অবস্থান করা হবে এবং সেখানে যে সলাদগুলি পড়া হবে জহর আসর মাঘরিব এবং এশা যতদিন মেনায় থাকা হবে প্রত্যেক দিনই শশ সময় সলাশদায়ী করতে হবে নামাজের সময় মতো তাকদিম করার দরকার নেই জমা করার দরকার নেই কিন্তু কসর করবে জহর দুই আসর দুই মাগরিব তিন এবং এশা দুই ফজর দুই এভাবে কসর সাজা করবে মিনাতে এবং এগারো তারিখ যখন হবে সেই এগারো তারিখে তাদের জন্য যেটা করণীয় কাজ সেটা হল জামরায় পাথর মারা জামরাই পাথর মারা আর জামরায় যে পাথর মারবে তো এগারো তারিখে তিনটা জামরায় পাথর মারবে কয়টা তিনটা যে এই জামরা যেটা আছে সোগরা ওস্তা এবং কোবরা সোগরা ওস্তা কোপরা দশ তারিখে শুধু একটাই মেরেছে সর্বশেষ এটাতে জামরাই কোপরা যেটা বড় জামরা যেটা এটাতে আর এগারো তারিখে এই তিনটায় মারতে হবে প্রথমটাতে ষাটটা তারপরেরটাতে ষাটটা এবং তারপরেরটাতে ষাটটা পাথর কি ভাবে মারবে মিসমিল্লাহি আল্লাহ আকবার। অথবা শুধু আল্লাহ আকবর বলে প্রথম জামরায় ষাটটি পাথর এরপরে দ্বিতীয় জামরা ষাটটি পাথর তৃতীয় জামড়ায় ষাটটি পাথর কটি হলো একুশটি পাথর প্রথম জামড়ায় যে পাথরটা মারবে পাথর মারার পর বায়তুল্লার দিকে তাকে হাত উত্তোলন করে দাঁড়িয়ে দোয়া করা শূন্যত প্রথম জামড়ার পর দাঁড়িয়ে হাত উত্তোলন করে দোয়া করা বায়তুল্লার তাকে দোয়া করা সৈন্যত প্রথম জামরায় পাথর মারলাম পাথর মারা পর দোয়া সেখানে নিজের জন্য পরিবারের জন্য পিতা জন্য সবার জন্য দোয়া করা সম্ভব এরপরে দ্বিতীয় যেটা জামড়া ওস্তা মাঝখানে যেটা জামড়া এটাতেও যে সাতটি পাথর মারতে হবে এবং একটু আগে যে সেখানে দাঁড়িয়ে বায় দিকে তাকিয়ে দোয়া করা শূন্য প্রথমটাতে দোয়া দ্বিতীয়টার পরেও দোয়া আর তৃতীয় জামড়ায় পাথর মারার পর আর কোনো দোয়া নেই তৃতীয় জামড়া পাথর মারার পর দোয়া নেই আর দশ তারিখে যখন পাথর মারলাম তারপরেও দোয়া নেই অর্থাৎ সর্বশেষ যেটা জামরা আছে সেই জামড়ায় পাথর মারার পর কোনো দোয়া নেই তো এইভাবে তারিখের এই একটি কাজ যে তিনটা জামরায় ষাটটি করে একুশটি পাথর মারা এখন কেহ যদি সাই এবং তাওয়াফ দশ তারিখে না করে সে এগারো তারিখেও করতে পারবে সমস্যা নেই তবে এগারো তারিখের মূল কাজ হলো এটাই এবং এগারো তারিখের সলাাতও যেটা আমরা সলাদ পরবো যেটা সেটাও সময় মতো পরবো যে যে সলাাত সে সময়ে তবে কসর পরব কসর পরব এবং এই সময়টুকুতে বেশি গল্পগুজব না করে কোরআন তেলাওয়াত এবং জিক্রাজকারের মাধ্যমে সময়টুকু অতিক্রম করা এবং দোয়ার মাধ্যমে সময় কাটানো উত্তম বেশি এগারো তারিখ হয়ে গেল ১২ তারিখ একই অবস্থা বারো তারিখও তিন জায়গায় পাথর মারতে হবে প্রথম জামরা দ্বিতীয় জামরা তৃতীয় জামরা এবং প্রথম জামরায় ষাটটি পাথর মারবে বিসমুল্লা আল্লাহ আকবার বলে এরপরে সেখান থেকে একটু আগে যেয়ে বায়তুল্লা দি তাকিয়ে দোয়া করবে এরপরে দ্বিতীয় জামরায় পাথর মারবে ওখান থেকে একটু আগে যেয়ে দোয়া করবে এরপরে তৃতীয় জামরায় পাথর মারবে তৃতীয় মারার দোয়া নেই তো বারো তারিখে পাথর মারার পর এখন হাজি সাহেবের ইচ্ছা ইচ্ছা করলে সে মেনাতে থাকতে পারবে এবং ইচ্ছা করলে মেনা ত্যাগ করতে পারবে ফমান্তা আজ্জালা ফিয়াউমাইনি ফালা ইসমা আলাইহি অমান্তা আখরা ফালা ইসমা আলাইহি লিমানি তাক আল্লাহ বলছেন কেউ যদি দ্রুত চলে যায় অর্থাৎ বারো তারিখে পাথর মেরেই যদি কেউ মেনা ছেড়ে চলে আসতে চায় তাহলে তাতেও কোনো সমস্যা নেই তবে তেরো তারিখ পর্যন্ত মেনাতে থেকে তেরো তারিখে পাথর মেরে সেখান থেকে আসে এটা উত্তম বেশি সম্মানিত শ্রোতাও দর্শক মুন্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর এ বিষয়ে বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহ As-salamu wa rahmatullah. I'm Muhammad Hashim Madani. And you can Peace TV, Bangla. Islamic International School presents Spreading the Truth.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 dua is a supplication obey allah and obey his messenger dekhun agami projonmoke tader mission e pothikrite proti mongolbar raat 6:30 ta e he listens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 क्षतर मध्य निमज्जित बुजतेट ग ज नष्ट करतेमान देखिधल আলহামদুলিল্লা আলা রসুলিল্লা সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে হজের নিয়ম কানুন এবং পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম এবং সেখানে আমরা বলেছি যে একজন হাজির সাহেব সে এগারো তারিখে এবং ১২ তারিখে তারা তিনটি জামরায় পাথর মারবে এবং সেখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলেই যে দশ তারিখের পাথরটি সকাল থেকেই মারা শুরু হবে এবং রাত্রি পর্যন্ত কিন্তু এগারো বারো তেরো তারিখে যে পাথরটি মারবে এই পাথরটি সূর্য ঢলার পর থেকে মারা শুরু হবে পূর্বে যদি কোনো ব্যক্তি পাথর মারে তাহলে সে পাথরটি সঠিক হবে না এবং এগারো তারিখে দিনের বেলা পাথর মারার সূর্য ঢলার পর এটা শূন্য এখন তখনই মারতে হবে এমনটা নয় কোনো ব্যক্তি যদি ভিড়ের কারণে পরেও মারতে চায় রাত্রেও মারতে চায় মারতে পার এগারো তারিখে দিনে না পেয়ে যদি রাত্রেও মারতে চায় সে রাত্রেও মারতে পারবে তো এগারো তারিখে তিনটি পাথর মারবে তিন জামারাই বারো তারিখও তিন জামেরায় পাথ মারবে বারো তারিখে পাথর মারার পর সে ব্যক্তি ইচ্ছা করলে মেনা ত্যাগ করতে পারবে মেনা ছেড়ে চলে যাবে যে ব্যক্তি বারো তারিখে পাথর মেনে যদি দ্রুত চলে যেতে চায় সে চলে যেতে পারবে অমান্তরাফ ফালা ইসমা আলী আর যে ব্যক্তি দেরি করবে সেটাও ভালো লিমানিত তাক যে ব্যক্তি মোত্তাকি এবং পরহেজগার তো কোন ব্যক্তি যদি বারো তারিখে সূর্য ডুবার আগে যদি মিনা ত্যাগ করে চলে যায় তাহলে আবার তাকে মিনা এসে পাথর মারা দরকার নেই তেরো তারিখে আর সূর্য ডুবার আগে যদি সে মেনা থেকে চলে যেতে না পারে তাহলে সে ১৩ তারিখ রাত্রিটাও মেনায় যাপন করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে এবং ১৩ তারিখে সূর্য ঢোলার পর আবার সে পাথর মারবে প্রথম জামড়ায় ষাটটি তারপর আবার দোয়া করবে দ্বিতীয় জামড়ায় ষাটটি আবার দোয়া করবে আর তৃতীয় জামড়ায় যে দোয়া নেই এভাবে পাথর মেরে এখন সে মেনা ত্যাগ করে মক্কায় চলে আসবে তো ১৩ তারিখে পাথর মারার পর হাজি সাহেবের সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেল হজের শুধু একটি কাজ বাকি আছে সেটা হলো বিদায়ী তো আর এটাও এটাও আজীব সময় কখন যখন হাজি সাহেব দেশের উদ্দেশ্যে মক্কা ত্যাগ করবে মক্কা থেকে ফিরে আসার সময় সর্বশেষ তার যেটা কাজ হবে বিদায়ী তওয়াফ বিদায়ী তওয়াফ করে সে চলে আসবে এখানে আর জিনিস যেটা হলো যে দশ তারিখে যে তওয়াফ সাই করবে দশ তারিখে তওয়াফ সাই যেটা করবে সেটা হজ্জে তামাত্মকারীও করবে হজ্যে এফরাদ এবং কেরানকারী তারা তারা তাওয়াফ করবে এবং সাই তাদের একটাই সাই যদি প্রথম সাই ওমরার সাই যদি করে থাকে তার দশ তারিখ আর সাই করার দরকার নেই শুধু তওয়াফ করলে হবে কিন্তু তামাত্মকারী সে সাইও করবে এবং তাওয়াফও করবে তো এইভাবে হাজির সাহেব তার হজটি সম্পন্ন করবেন তো আমি এই মুহূর্তে যে হজের যে ওয়াজিবগুলি আছে সেগুলি আবার আমি দোহরাই দিতে চাচ্ছি যে হজের রুকুন যেটা আছে সেটা আমরা জানলাম যে চারটি রুকুন এহরাম বাঁধা আরাফার মাঠে অবস্থান করা এবং তওয়াফ করা সাই করা এটা রুকুন এটা যদি কেউ বাদ দেয় তাহলে হজই হবে না আর হজের ওয়াজিব যেগুলো আমরা শুনলাম সেটা হলো প্রথম শুনেছি মেকাত থেকে এহরাম বাঁধা এরপরে মুজদালফা রাত্রি যাপন করা এটাও অজীব এবং মেনার যেগুলি রাত আছে প্রথম রাত বাদ দিয়ে আট তারিখ দেবাগত রাত্রি বাদ দিয়ে যাপন করা মেনাতে ওয়াজিব রামিউল জামারাত যে পাথর যেটা আমরা জামড়ায় মারলাম দশ তারিখে একটায় এগারো তারিখে তিনটায় বারো তারিখে তিনটায় তেরো তারিখে তিনটায় এটাও অজীব আলহালাক তাকসির মাথার চুল কামানো এটাও অাজিব এবং বেদা। বিদায় তফ করা এই ষাটটি জিনিস হল ওয়াজীব এই ষাটটির মধ্যে থেকে কোনো একটি যদি ছুটে যায় তাহলে তার বদলে তাকে কোরবানি করতে হবে এবং দম দিতে হবে এবং সে যদি দম না দিতে পারে তাহলে তাকে তিনটি রোজা মক্কাতে এবং ষাটটি রোজা বাড়িতে যেয়ে তাকে দশটি রোজা পূর করতে হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এইভাবে ধারাবাহিকতার সাথে আমরা যদি হজ এবং অমরা আদায় করি এবং এই হজের মধ্যে যদি আল্লাপের কোনো নাফর মানে না করি বিশেষ করে হজের মধ্যে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন মেজাজের মানুষ একই ময়দানে একই সাথে একই অবস্থায় অবস্থান করা এটি দেখাচ্ছে পরস্পর ঝগড়া করা ঝগড়ায় লিপ্ত হওয়া এটা সম্পূর্ণ শরীয়তে বিরোধী কাজ এবং সেগুলি হজের জন্য ক্ষতিকর কাজ এগুলি করা ঠিক না ঠিক তেমনই হজে নারী এবং পুরুষ একই সঙ্গে তওয়াফ করা একই সঙ্গে সাই করা একই সঙ্গে মুজালফাই খোলা মাঠে অবস্থান করা একই সঙ্গে মেনাতে অবস্থান করা তো সেখানে নিজের চোখকে নিজের লজ্জাসস্থানকে সকল ধরনের অপকর্ম থেকে হেফাজত করা আল্লাহাম বলেছেন চোখের জিনা দেখা কানের জিনা সোনা মুখের জিনা বলা তো এইগুলি সকল ধরনের জিনা থেকে নিজেকে হেফাজত করা এই জন্য আল্লাহাম শর্ত করে দিয়েছেন মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুৎ ওয়ালাম ইয়াফুক রাজা আকাইয়াউমিন ওয়ালাদ অম্বুহ যে ব্যক্তি হজ করলো। হজে যদি সে আল্লাহ পাকের কোনো নাফরমানি না করে কোনো অশ্লীল কথা না বলে তাহলে সে হজ থেকে যখন ফিরে আসবে কায়াউমিনওয়ালা যথ ওম্মহ যেমন তার মা আজকে তাকে জন্ম দিল হাজি সাহেবেরা আরও যেগুলি কিছু ভুল করে থাকেন তার মধ্যে অন্যতম ভুল হলোই যে ওনারা এগারো বারো তেরো তারিখে রাত্রিটি মেনাতে যাপন করেন না মক্কায় চলে যান নিজ হোটেলে চলে যান এটা তাদের জন্য অনুচিত বরং হাদিস কোরআনের গবেষণা অনুযায়ী এর গুরুত্ব সহকারে গুরুত্ব দেখে বুঝে এটা ওলামা এখরাম ওয়াজিব বলেছেন মোহাকিক এটাকে ওয়াজিব বলেছেন বিধাই রাত্রিতে যাপন করা ওয়াজিব ওয়াজিব যদি হয় তাহলে তরক করলে কুরবানি দিতে হবে আর এই হজের সিজনে যতগুলো ওয়াজিব শুনলাম একটা ওয়াজিব তরক করলে একটা দম দুটা তরক করলে দুটা দম তিনটা তরক করলে তিনটা দম আর এহরামের যেগুলি মাহজুরাত আছে নিষেধকৃত যেগুলি কাজ আছে চুল ফালানো যাবে না নোখ কাটা যাবে না মাথা ঢাকা যাবে না এগুলির কোনো ব্যক্তি যদি একটা করে তাহলে একটা দম দুটা করলে দুটা দম তিনটা করলে তিনটা দম কোনো এ মাহজুরার তরক করে নেই কোনো ওয়াজিব তরক করে নেই তাহলে ওই ব্যক্তির দম নাই। যেটা হজের কুরবানি সেটা দিলেই হবে তো সেখানে হাজির সাহেবেরা আর যেটা কাজ করে সেটা হলেই যে তারা একটা এহতিয়াতান মানে সতর্কতামূলক একটা দম দিয়ে থাকে সতর্কতামূলক একটা দম দিয়ে থাকে তখন তারা মনে করে যে হয়তো কোনো ভুল হয়ে গেছে তো আমরা শুনেছি রোজার অধ্যায়ে যে আল্লাহ বলছেন যে শাক সন্দেহর দিনে কোনো রোজা নেই সন্দেহ মনে করে কোনো রোজা রাখা চলবে না তো শরীয়তে সন্দেহের কোনো অবকাশ নেই সন্দেহ ছাড়া ইয়ের উপর কাজ করতে হবে তো বিধায় যদি ভুল হয় তার দম দেবেন আর ভুল না হলে সেখানে দম দেওয়ার কোনো প্রশ্ন নেই আরেকটি বিষয় যেটা হাজির সাহেবের ভুল হয়ে থাকে সেটা হলেই যে ওনারা হজ করতে এসে একাধিক ওমরা করেন মসজিদ আয়সায় যেয়ে বারবার সেখান থেকে তারা ওমরা করার চেষ্টা করে যদি চো এ বিষয়ে আয়সা রাজি আল্লাহ তাল আনহার যেটা ঘটনা যে উনি আল্লাহ নবীর সঙ্গে মদিনা থেকে হজ এবং ওমরা দুটারই নিয়োগ করে বের হয়েছেন কিন্তু সেই ক্ষেত্রে উনি আয়সা রাজি আল্লাহ পথে ওনার মাসিক শুরু হয়ে যায় আর মহিলাদের জন্য যেটা বিধান সেটা হলেই যে কোনো মহিলার যদি এহরাম বাঁধার পর মাসিক শুরু হয়ে যায় তাহলে তার জন্য বিধান হলেই যে সে তওয়াফ করবে না আর বাকি হজের কাজ সব সম্পন্ন করবে আরাফায় যাবে মোজদালফায় যাবে মিনাই কর নামাজ তো তাদের নেই বাকি কাজ সম্পন্ন করবে তো আলশারে যে আল্লাহ তালা উনি যখন মক্কায় পুষলেন তখন ওনারা মাসিক উনি তওয়ফ করতে পারলেন না ওমরা করতে পারলেন না ওখান থেকে ডাইরেক্ট চলে গেলেন মিনাতে আরফ আয় আবার মিনাই তো হজের শেষে তিনি আল্লাহ নবীকে বললেন হে আল্লাহ নূলাম আপনারা সবাই একটা অমরা করলেন একটা হজ করলেন আর আমিও এই নিয়তেই এহরাম বেঁধেছিলাম কিন্তু মাসিকতার কারণে আমিও ওমরা করতে পারি নাই তো আমার জন্য কি সুযোগ আছে ওমরা করা তো আল্লাহন বললেন তুমি হারাম এলাকা যেখান থেকে শেষ হচ্ছে ওখানে গিয়ে তুমি এহরাম বেঁধেছে তুমি ওমরা করে নাও তাহলে বলা যেতে পারে যে এখনও যদি কোনো ব্যক্তির ওই আয়সা রাজি আল্লাহ তাল মতো যদি অবস্থা হয় আর সেই ক্ষেত্রে যদি ওনারা এইভাবে যদি ওমরা না করতে পারে তাহলে তারা মসজিদ আয়সা থেকে ওমরা করবে কিন্তু এই দলিরকে কেন্দ্র করে সবাই যে সেখানে যে বারবার ওমরা করবে এটা ঠিক নয় এর ঠিক না হওয়ার কারণ এটাও যে আয়সারে যে আল্লাহ তালা তিনি অমরা করলেন তাহলে অন্যান্য সাহাবায়িকেরাম তিনারাও সেখানে অবস্থান করছেন কই তিনারা তো কেউ যারা ওমরা একবার করেছে আবার যে তো করবে তাও করেন নাই বিধাই আপনাদের জন্য উত্তম কাজ যেটা সেটা হলেই যে এই সময়টাকে মূল্যবান বলে মনে করে পাঁচ অক্ত সলাৎ হারামে আদায় করা যতদিন মক্কায় অবস্থান করবে হাজির সাহেবেরা তাদের উচিত যে হারামে যে পাঁচ অক্ত সলাচ আদায় করা আল্লাহ বলছেন অন্য মসজিদে চাইতে বায় সলাচ আদায় করা এক লাখেরও বেশি স্বভাব তো দেখা যাচ্ছে মসজিদ আয়সাই এহারাম বাড়তে যেয়ে এখানে অনেক সময় হারামের সলাদ পর্যন্ত তার থেকে ছুটে যাচ্ছে তো এমন একটি কাজ করছেন যে কাজে দলিল নেই এবং সেই কাজ উত্তম নয় আপনি আসছেন ওমরা করার জন্য হজ করার জন্য তো একই হজের সফরে কতগুলো ওমরা করবেন আর আমরা জানি যে ওমরার জন্য এহরাম কোথা থেকে আনতে হয়েছে একেবারে মেকাত থেকে তো আমি তো মেকাতের ভিতরে তো আমার বাড়ি নয় অবস্থান নেয় বিধাই ওই হারাম এলাকার ভিতর থেকে বারবার ওই মসজিদ যে ওখান থেকে এসে করা এটা ওলামা একরাম মহাকিক আলেম একরাম মহাদিসিন একরাম ওনারা বলছেন এই কাজটি বেদাত সঠিক নয় বিধাই এটা না করে তার জন্য উত্তম কাজ হলো বেশি বেশি তওয়াফ করা বায়তুল্লাইয়ের পাঁচ অক্ত সলাচাদাই করা এবং সুযোগ পেলেই তওয়াফ করা এই তওয়াফের জন্য এহেরাম বাঁধারও দরকার নেই তার জন্য কিছু করার দরকার নেই যখন মসজিদে সলাচাদাই কোনো যাচ্ছে তার আগে এবং পরে সে যতটুকু সম্ভব সে তওয়াফ করবে এবং তওয়াফের মাঝে সে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবে তো এইভাবে অমরা এবং হজ করা এবং হজ এবং অমরায় আল্লাহ নাফর মানি থেকে বেঁচে রাখা এবং সকল ধরনের অবৈধ বা বেদাত যে কাজগুলি যেটা আল্লাহ ইসলাম করেন নাই এ ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমেই ইনশাআল্লাহ হজ হজে মাহবু বলে গণ্য হবে তো এই বলেই আজকের মতো আলোচনা হজ সম্পর্কে এখানেই শেষ করছি এরপরে হজের কিছু আরও কিছু ক্ষুদ্র মশলা আছে যে বিষয়ে আমরা পরবর্তী দর্শে আলোচনা নিয়ে আসবো আল্লাহব্বুল আলমিন আমাদেরকে যেন হজে মাহবুর করা তৌফি দান করেন এবং যেভাবে নবী মহম্মদুর রসুল্লা সাল্লাম হজ করেছেন সেইভাবে যেন আমাদেরকেও আল্লাহ হজ করা তৌফিদান করেন যেভাবে নবী করিম সাল্লাম হজ করেছেন আমাদেরকেও যেন সেইভাবে হজ করেন করা তৌফিদ্দান করেনা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরিকাত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 जकत दान अर्थ पाठातेन बैंक सतचल्लिसमिंग नंबर शून्य করুন বিশ্বজাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ স্যফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য কিতাব কিতাবুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি देख बुलूगुल माराम दर सेहद शुद् मात्र पीछे देख बुलूगुल माराम कल रे एगारोटे और रगारोटाय भारत पिस ऐसी